তাই আল্লাহতালা আমাদের কাছ থেকে গণিমত নিয়ে নিলেন এবং আল্লাহ রসুলকে দিলেন আর তিনি আমাদের মাঝে গণিমতের সম্পদ সমান ভাগে ভাগাভাগি করে দিলেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ ও তার রসুলের হাতে বদর যুদ্ধে প্রাপ্ত সকল সম্পদ আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামকে দেওয়া হয়েছিল একেবারে সব কিছুই এই আয়াতটি মুজাহিদদের্যের তিনটি শিক্ষা দিচ্ছে তা কোয়া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 তৃতীয় শিক্ষা হল আল্লাহ আনুগত্য কর মুমিন হওয়ার জন্য অবশ্যই আল্লাহ ওত্তার রসুলের আনুগত্য করতে হবে পরের তিনটি আয়াতে আল্লাহ তাল্লাহ বর্ণনা করেছেন যারা সত্যিকারে মুমিন তারা কেমন কি তাদের বৈশিষ্ট্য কেমন তাদের চরিত্র َمُؤمِنونَ الذيينَ إذَا ذُكِرَ اللهَّهُ وَجِلَتْ قُلوبُهُم وَإذاتُ لِيَت عَلَيهِم آيَاتُهُ زَادَتهُم إمَانَ وَإذَا تُ لِيَت عَلَيهِم آيَاتُهُ زَادَتهُم إمَانَ وَعَلَ رَبِّهِم يَيتَوَككَّلُون الذين رزقناهم أولئك هم حقا. لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم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 हादीशी वर्णित आनान आबिदाउर जिहद्द्या बदर जुद्धल सम्पर बारेपारे विधान जारी करें अल्ला ताला শুলে لله خمسه وللرسول ولذ القربى واليتامى والمساكين وابن السبيل তুম كنتم তুম بالله কুং তুম আর তোমরা জেনে খজে যুদ্ধে তোমরা যা গনিমতের মাল লাভ করেছো ওর এক পঞ্চমাংশ আল্লাহ তার রসুল রসুলের নিকটাত্মীয়ম মিসকিন এবং মুসাফিরের জন্য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 প্রতিটি ভাগে শত করা চার ভাগ এই পাঁচটি ভাগ হলো এক আল্লাহর জন্য দুই রসল সাল্লু আলিহাস্লামের জন্য তিন রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের নিকট আত্মীয়দের জন্য চার এতিম এবং অভগ্রস্তদের জন্য এবং পাঁচ মুসাফিরদের জন্য এখন আল্লাহ অর্থাৎ রসুল সাল্লাহু আলি আসলামের জন্য যে আট ভাগ নির্ধারিত তা ইসলামের কল্যাণের জন্য যে কোনো কাজে খরচ করা যাবে যেমন মসজিদ নির্মাণ রাস্তা নির্মাণ ইত্যাদি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 যারা বদরের যুদ্ধে যেতে না পারার জন্য কোনো গ্রহণযোগ্য অজুহাত ছিল যেমন ওসমান এবং আফবান রাজিয়া আনহুকে আল্লাহ সুলতাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তিনি যেন মদিনায় থেকে যান কারণ তার স্ত্রী রুকাইয়া যিনি ছিলেন আল্লাহ সুলতাল্লাহ আলি আসালামের মেয়ে সেই রুকাইয়া ছিলেন খুবই অসুস্থ তাকে দেখাশোনা করার জন্য নবীজি ওসমান রাজিয়াল আনহুকে মদিনায় থেকে যেতে বলেন যদিও ওসমান বদরে অংশ নেননি কিন্তু তিনি বদরের স্বভাব ও গনিমত লাভ করেছেন এছাড়াও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 পাঠানো হয়েছিল যথাক্রমে আলিয়াহ এবং বনু আমর এবং আউকোচের কাছে এরপরের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুদ্ধবন্দীদের বিধান যুদ্ধে কোরাইশদের সত্তর জন মুসলিমদের হাতে যুদ্ধবন্দী হিসেবে ধরা পড়ে এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে রসুল উল্লাহ সাল্লু আলী হাসালাম সুরা ডাকলেন তিনি সাহাবিদের থেকে মতামত শুনলেন আবহ রাদ আনহুর মত ছিল হে আল্লাহ রসুল এরা তো আমাদের আত্মীয় এবং আমাদের কর্তৃ লোক मुक्तिपण नहीं ऐड़े दिन मुक्तिपण हिसाब जा पाका काफिर बरुद्धे क्जे लगाब और एमनों हे पे अल्लाह तला के हिदायत देवें और तरा एक मुस्लिम होमर इबनल खत्ताब रजियाल्लाउ आन द्वीमत पोषण करलें हे आल्ला रसुल एर आपना के अपन घर थताड़े आप मिथ्यवादी अपबादी आबू बकरे द्वीमत पोषण करी एखे आन गर्रदान फेले दिन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 যেন কেউ মুক্তি না পায় আর যদি মুক্তিপণ না দেয় তাহলে তাদের মেরে ফেলো। শেষ পর্যন্ত রসল্লা সাল্লু আলী ওয়াসলাম আবু বকর রাজিল্লা আনহোর মতি গ্রহণ করলেন পরদিন সকালে অমর রাজিল্লা আনহু গেলেন রসুল্লার ঘরে গিয়ে দেখেন রসল্লাহ কাঁদছেন সাথে কাঁদছেন আবু বকরও তিনি তাদের জিজ্ঞেস করলেন হে রসলুল্লাহ আপনি এবং আপনার সাথে কাঁদছেন কেন কি হয়েছে আমাকে বলেন কেন কাঁদছেন আমিও কাঁদি और जदि कान्ना ना पे जोर को हम कादब रसल्ला बंदी मुक्तिपण ग्रहण कराय तुम्हारे संगीत आजाब पेश करा ता देखे कादी गाच देखिए आजब आपत्त होते गाचर चेव निकटवर्ती रसल्लाह सल्लाह आलीसलम बोझाते चेहर मुस्लिमरा मुक्तिपण ग्रहण करल्ला पसंद करें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 কোরাইসন্নদের হত্যা না করে বন্দি করার বিষয়টি আনসারী সাহাবি সাহাদিবেন মোয়াজ রদিয়াল্লা আনুহ পছন্দ করেননি যখন বদরের যুদ্ধ চলছিল এবং মুসলিমরা কাফিরদের বন্দি করছিল তখন সেটা দেখে তিনি কিছুটা অসন্তোষ প্রকাশ করেন তখন নবী সাল্লু আলী হাসলাম তাকে বলেন। সা তোমাকে দেখে মনে হচ্ছে এই কাজটায় তুমি খুব একটা খুশি নও সাওয়াজ তখন বললেন জি আল্লাহ রসুল আজ এই মুর্শ্রিকদের হত্যা করার সুযোগ আল্লাহ প্রথমবারের মতো দিয়েছেন এদেরকে বন্দি না করে হত্যা করাই আমার কাছে বেশি পছন্দনীয় ছিল আমরা মাকিযুগের আলোচনায় মোতাইম ইবেন আদির কথা উল্লেখ করেছিলাম সে ছিল একজন মুশ্রিক তবে নীতিবান এবং সম্মানী একজন মানুষ যুদ্ধের পর আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লাম বলেছিলেন মোতাইম ইবেন আদি যদি জীবিত থাকত আর এই সকল যুদ্ধবন্দীদের মুক্তির ব্যাপারে আমার সাথে কথা বলতো আমি তাহলে তার সম্মানে এদের সকলকে মুক্ত করে দিতাম কোনো অমুসলিমদের ব্যাপারে সম্ভবত এটাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের সবচাইতে সম্মানসূচক একটি মন্তব্য এর কারণ কি কেন আল্লাহ রসুল মোতিমের প্রতি সম্মান দেখিয়েছিলেন কেন তার সম্মানে সমস্ত যুদ্ধবন্দীকে ছেড়ে দিতে রাজি ছিলেন মোতিমবেন আদি হলেন সেই ব্যক্তি যিনি রসুল উল্লাহকে নিরাপত্তা দিয়ে ঘর তাওয়াফের জন্য সুযোগ করে দিয়েছিলেন যদিও তিনি অমুসলিম ছিলেন सतता और मुस्लिम सदाचरणे आल्ला रसुल्लाहु आलिस्लम तरह कृतज्ञ छें शुदून कथाय आल्ला रसुल बदलें सब जुद्धबंदी झेड़े दीते राजी छें थे बोझा जाए रसुल्लाह सल्लाहु आलिस्लम एक मानुषर कमकांडर ऊपर भित्ती से अनुजाई आचरण करतें कठोरता देखिए नम्रताओ देखिए भलो मानुष्य प्रति सदय छिल खराब मानुष्ठ यथोचित आचरण करतें তাই মুসলিমদের এমন হওয়া উচিত নয় যে তারা কাফিরদের কেবল নিষ্ঠুরতাই প্রদর্শন করবে আবার এমন আচরণও কাম্য নয় যে তারা নমনম হয়ে কেবল তাদের খুশি করার চেষ্টায় ব্যতীব্যস্ত থাকবে একজন মুসলিমের উচিত পরিস্থিতি বিবেচনা করা এবং বিচক্ষণের মতো কাজ করা একজন মানুষের আবেগকে বশ করা শিখতে হবে লোকে কি ভাবছে সেই ব্যাপারে অতি উদ্বিগ্ন হওয়া থেকে বিরত থাকতে হবে আমরা পর্বে বলেছিলাম দুইজন যুদ্ধবন্দীকে আল্লাহ রসুল সাল্লু আলী আসালাম হত্যার আদেশ দেন এরা ছিল প্রচণ্ড ইসলাম বিদ্বেষী কাফের উকবা এবেন আবি মুআদ এবং নজর এবেন হারিস উকবা আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লামের সাথে সবচেয়ে জঘন্য আচরণ করেছিল আর নজর এবেন হারিস ইসলামের বিরুদ্ধে মিডিয়া প্রোপাগান্ডা চালাত এই দুজন ছাড়া আর কোনো যুদ্ধবন্দীকে হত্যা করা হয়নি বাকিদের ব্যাপারে রসুল্ল সাল্লু আলিউসালাম সাহাবাদের নির্দেশ দেন তাদের সাথে সদয় আচরণ করো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 किुद दिन आगे अमेरिकार गोयंदा संस्था सी आई ए ए डेक्टर जुद्धबंदी निर्तन का के अनैतिक और अमानविक हिसाब से स्वीकार करते अस्वीकृति मुसलिम विश्व तुच्छ घटना नहीं तीव्र प्रतिक्रिया व्यक्त कर अथच त समर्थित स्वराचारी शासकरा जख मुस्लिम विश्व गणहत्या चालय कि कारागार निर्तन करे तक तीरता पालन कर पश्चिमा देशगुल निजेद मानवाधिकार चैम्पियन दाबी तर मानवाधिकारे सब चे बघनकारी पश्चिमारा जख युद्धबंदी अधिकार नहीं सब मात्र आलोचना करते शुरू करहु आगे अल्लाह रसुल्लाहु आलिम जुद्धबंदी भलो आचरण कर आदेश दिए मानस हिसेबा तर अधिकार ही शुद्ध नय्लाह रसुल्लाहु आलिस्सलम तरह भलो आचरण करुद्धबंदी बेपारे इसलम जा पश्चिमा मानवाधिकार के अनेक बसी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 একটা মানুষের বাহ্যিক অবস্থা দেখেই তাকে বিচার করতে হবে তার হৃদয় কী আছে তা একমাত্র আল্লাহ আস্তাল জানেন মুসলিমরা এটাই দেখেছে যে আল আব্বাস কুরাইশদের পক্ষ হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তিনি শত্রুবাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে এসেছেন কাজেই তাকে শত্রু হিসেবেই বিবেচনা করা হয়েছে মুখের কথার উপরে নয় খলিফা হবার পর অমর ইবনুল খাত্তা রাদ আনহু সবাইকে উদ্দেশ্য করে একদিন বলেন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 যে প্রকাশ্যে খারাপ কিছু দেখায় যদিও সে দাবি করে তার নিয়ত ভালো এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা নীতি কার হৃদয়ে কী চলছে তার উপর ভিত্তি করে কোনো মানুষকে বিচার করা উচিত নয় আমরা তাদের কাজকর্ম দেখে বিচার করব। আলা আব্বাসের কাছে মুক্তিপণ চাওয়া হলে তিনি বলেন আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই রসল্লা সাল্ল আলী আসাল্লাম বললেন আপনি মাটির নিচে যে টাকা রেখেছেন সেটার কি হল আপনার স্ত্রী উম্মে ফাদলকে বলে রেখেছেন যে যদি আমি মারা যাই তাহলে এই অর্থ খরচ করবে আল্লা আব্বাস বললেন নিশ্চয়ই আমি জানি আপনি আসলে আল্লাহর আমি এবং আমার স্ত্রী ছাড়া এই গুপ্ত গুপ্তধনের কথা কেউ জানে না এরপর আল আব্বাস তার মুক্তিপণ পরিশোধ করলেন আল্লাহ তালা এ প্রসঙ্গে একটি আয়াত নাজিল করেছেন من الأسراء إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم هنوبي যারা আপনার হাতে বন্দী হয়েছে তাদেরকে বলে দিন আল্লাহ যদি তোমাদের অন্তরে কোনো রকম মঙ্গল চিন্তা রয়েছে বলে জানেন তবে তোমাদেরকে তার চেয়ে বহুগুণ বেশি দান করবেন যা তোমাদের কাছ থেকে বিনিময় নেওয়া হয়েছে তাছাড়া তোমাদেরকে তিনি ক্ষমা করে দিবেন বস্তুত আল্লাহ ক্ষমাশীল করুণাময় আর যদি তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় এরা তো এর আগে আল্লাহর সাথেও ইতিপূর্বে বিশ্বাসঘাতকতা করেছে অতপর তিনি তাদের উপর তোমাদের বিজয় দান করেছেন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 তবে ইসলামের প্রকাশ্য কোনো শত্রু ছিল না যুদ্ধে তার কোনো বীরত্ব বা লড়াইয়ের কাহিনীও জানা যায় না সে কখনোই ইসলাম বা আল্লাহ রসুলসাল্লু আলি আসলামকে নিয়ে আজে কোনো কথা বলেনি বিরোধিতা করেনি সে সব সবসময় তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকত যাই হোক সে বদরে বন্দী হলো জাইনাব তখন মক্কায় তিনি তার স্বামীকে মুক্ত করতে চাইলেন জাইনাব রাজিয়াল আনহা তার স্বামীকে মুক্ত করার জন্য অনেক অর্থ করি পাঠিয়ে দেন সাথে দিলেন তার গলার হার এই হার তার মা খাদিজা রাজ আনহা বিয়ের সময় তাকে উপহার দিয়েছিলেন মুক্তিপণ হিসেবে পাঠানো তার এই হার দেখে রসুল্লাহ সাল্লি আসলাম খুব আবেগপ্রবণ হয়ে যান যে আনসার আবুল আসকে বেঁধে রেখেছিল তাকে রসুল্লাহ বললেন যদি আবুল আসকে তার স্ত্রীর কাছে ফিরিয়ে দেওয়া এবং তার স্ত্রীর জিনিস তার কাছে পাঠিয়ে দেয়া ঠিক মনে করো তবে তাই করো তারা তৎক্ষণাৎ আবুল আসকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দিল গলার হারটিও ফেরত পাঠানো হয় তবে রসল্লাহ সাল্লু আলিহাস্লাম আগেই একটি শর্ত জুড়ে দিয়েছিলেন শর্তটি হল আবুল আস আর কখনোই মুসলিমদের বিরুদ্ধে কোনো শত্রুকে সাহায্য করবে না এবং মক্কায় পৌঁছে রসুল্লাহ সাল্লু আলিউসালামের কাছে জাইনাবকে পাঠিয়ে দেবেন আল্লাহ রসুলসাল্লু আলি আসালামের আবেগ ছিল তবে আবেগ দিয়ে তিনি চালিত হতেন না তিনি যখন গলার হারটি দেখলেন তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন সত্যি কিন্তু এজন্য তিনি আবুল আসকে এমনি এমনি ছেড়ে দেননি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 কিনানার সাথে তীর ধনুক ছিল সে জায়নাবকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল তখন ছিল দিনের বেলা কিছু ক্রাইস তাদেরকে দেখতে পেয়ে আটকানোর সিদ্ধান্ত নেয় তারা জায়নাবের পিছু নিয়ে দুতুয়া নামক স্থানে তাদেরকে ধরে ফেলল হাব্বার ইবেন আসওয়াদ ইবেন মুতালিব নামক এক লোক বর্ষা দিয়ে জায়নাবকে ভয় দেখায় জাইনাব হাওদা থেকে পড়ে যান এবং এতে তার গর্ভপাত ঘটে কিনান তার তুনি থেকে তীর বের করে সবাইকে হুমকি দিলেন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 আবারও সে মুসলিমদের হাতে ধরা পড়ে এবং এবারও দারিদ্র্যে ছুতো দিয়ে মুক্ত হবার চেষ্টা করে কিন্তু রসলুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম এবার তাকে আর কোনো সুযোগ দিলেন না তিনি বললেন তুমি দারিতে হাত বুলিয়ে বুলিয়ে বলবে আমি মুহাম্মাদকে দুইবার ধোকা দিয়েছি এই সুযোগ তোমাকে আমি দেব না রসল্লাহ সাল্লু আলহিউ আবেগিকথায় গলে যেতেন না তাকে সহজে ঠকানো বা প্রতারিত করা যেত না তিনি দয়ালু সহানুভূতশীল সহিষ্ণু ছিলেন সত্যি क्यों क्यों तर सरलतारूंग नहीं मुस्लिम क्षति कर मे नितना आबू आजा के उहूदे जुद्ध शुरुच्छेद रसलुल्ला मुमिन एक गर्ते दुई बार दंशित है ना यसलिम एक गुरुत्वपूर्ण शिक्षा एक जो मुस्लिम एतटा सरल मना हवा उचित न से जहा शुन तई विश्वास कर मीडिया चटकदार कथाय विभ्रांत हो जाए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 অমর ইবনুল খাতা রাজিআলা আনহু রসুল্লাহাল্লাহ আলহিউ আসালামকে বললেন হে আল্লাহ রসুল আমাকে অনুমতি দিন আমি সুহাইল বিন আমরের সামনের দুটো দাঁত ফেলে দিই তার জিব্বা ঝুলে থাকবে সে আর কখনও আপনার বিরুদ্ধে আজে কথা ভুগতে পারবে না রসুল্ল্লাহ বললেন না আমি তার অঙ্গহানি করব না কেন না তাতে আল্লাহ আমার অঙ্গহানি করতে পারেন অর্থাৎ শত্রুর সাথে এরূপ ব্যবহার করা ইসলামের পন্থা নয় তখন রসল্লাহ বললেন হতে পারে সে কোনোদিন এমন অবস্থানে থাকবে যেদিন তার সমালোচনা করার সুযোগ তোমার থাকবে না রসল্লা সাল্ল আলহিউসালাম আশা করছিলেন হয়তো একদিন ইসলামের পক্ষেই সুহাইল কথা বলবে আল্লাহ রসুলের এই আশা সত্যি হয়েছিল রসলুল্লাহর মৃত্যুর পর আরব গোত্রগুলো যখন ইসলাম ত্যাগ করা শুরু করল তখন সুহাইল এবং আমরের কারণে মক্কার লোকেরা ইসলামের উপর দৃঢ় ছিল তিনি বলতেন হে কুরাইশের লোকজন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 स्तारित आलोचना कर इंशाला रखा भार्धबंदी बेपारे मुस्लिम सरियापारे प्रथी मानव रचित आईन मानते मुसलिमरा बाध्य न मुस्लिमरा मुस्लिम केवल तरह निजस्वरिया मानते जिनेन्भेन्शन नए संक्षेपे जिनेक बदरुदे अंशग्रहण करी साहब मरजदा बदर जुद्धे अंश ग्रहणकारी सहबीरा विशेष सम्मान सम्मानित जिब्र रसल सला आल्लम को एकदम जिज्ञेस कर বদরে অংশ নেওয়া সাহাবিদের আপনি কি হিসেবে বিবেচনা করেন রসুলুল্লাহ উত্তর দিলেন মুসলিমদের মধ্যে তারা হচ্ছে শ্রেষ্ঠ জিব্রিল বললেন বদর যুদ্ধে অংশ নেওয়া ফেরেস্তারাও অনুরূপ বদর শুধু মুসলিমদের জন্য নয় বরং সে যুদ্ধে অংশগ্রহণকারী ফেরেস্তাদের জন্যও একটি বিশেষ ঘটনা এই প্রসঙ্গে হাতে পেবেন আবি একটি বিখ্যাত ঘটনা আছে তিনি ছিলেন বদরি সাহাবি কিন্তু একবার রসুল্লাহ সাল্লু আলহিউলামের সাথে বিশ্বাসঘাতকতা করে মক্কা লোকদের কাছে রসুল্লার মক্কা অভিযানের পরিকল্পনা ফাঁস করে দিয়ে একটি চিঠি পাঠান কাছে তিনি করেছিলেন নিজের পরিবারের রক্ষা করার জন্য এই খবর জানি হলে অমর ইব্দুল খত্তা ব্রাজিয়াল আনহু রসুল্লাহ সাল্লু আলি আসলামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আমাকে অনুমতি দিন আমি তাকে মেরে ফেলি সে একটা মুনাফিক রসুল্ল সাল্লু আলিহ্লাম বলেন অমার সম্ভবত আল্লাহ বদরের লোকজনদের দিকে তাকিয়ে বলেছেন তোমরা যা খুশি করো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি এই কথা শুনে অমারের চোখ অস্ত্র সজ্বল হয়ে ওঠে শুধুমাত্র বদরযুদ্ধে অংশ নেবার কারণে একটি বড় অপরাধ করেও হাতি বিবেন আবি বলতার আনহু মাফ পেয়ে যান এই ঘটনাটি আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লা বদরযুদ্ধে প্রত্যক্ষ প্রভাব ছাড়াও কিছু পরোক্ষ প্রভাব আমরা দেখতে পাই বদরযুদ্ধ আরব রাজনীতিতে একটি বড় পরিবর্তন নিয়ে আসে মুসলিমদের আরবরা সমীহের চোখে দেখতে শুরু করে এতদিন পর্যন্ত কোরাইশদের চ্যালেঞ্জ করার মতো কোনো আদর্শিক বা রাজনৈতিক শক্তি আরও বা ছিল না কোরআশদের সাথে অন্যান্য গোত্র যেমন হাওয়াজিনদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে ঠিকই কিন্তু হাওয়াজিন নতুন কোনো ধর্মবিশ্বাসে বিশ্বাসে ছিল না তারাও ছিল মুশ্রিক অন্যদিকে মুসলিমরা কোরাইশদের শুধু রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করেনি বরং তারা মুশ্রিকদের বিশ্বাস রীতিনীতি সব কিছুকে চ্যালেঞ্জ করে সম্পূর্ণ নতুন একটি জীবন ব্যবস্থার আলোকে তাদের জীবন ও সমাজ পরিচালনা করছে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 तक मुस्लिम क्यूँ बदरे युद्ध जरा इसलम शत्रुराजे चुप से मुस्लिम शत्रुता टीके पा बदरे युद्ध पर नतून एक श्रेणी मानुषर उद्भव है आल मुनाफी को आल्ला तला बेपारे क्रय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 मुख दिए एम कथा बसत जा सुनने बोझा जो एरा मुस्लिम कल्याण चायना मुनाफिक वैशिष्ट्य हल मुसलिम विजय देखने नीरब था पर देखे मुनाफिकरा तक मुसलिम बिुदे गोपने षड़ करते शुरू कर सकल शत्रु मध्य तरह सब चे बी विपज्जनक क्यों ना तस्लिम थे सब खबराखबर थकत तथ्यगुलो चूरी कर বহিঃশ্রুদের কাছে পাচার করে দিত এদেরকে সায়স্তা করাও সহজ ছিল না কারণ তারা তাদের কুফরই প্রকাশ করতো না আল্লাহতালা জানিয়ে দেবার আগ পর্যন্ত রসল সাল্লু আলি ওসাল্লামও এই ব্যাপারে কিছু জানতেন না আজকের পর থেকে আমাদের এই সিরিজে নিয়মিতভাবে এই দলটির কথা প্রসঙ্গ কমে আসতে থাকবে অন্য অন্যদিকে কুরাইশরা বদরে পরাজিত হয়ে একটা বড়সর ধাক্কা খায় তাদের প্রথম সারি নেতারা এই যুদ্ধে মারা পড়ে ते बड़ो बड़ो नेतारा बंदी है ते मुक्तिपण दिए मुस्लिम छाड़िए आनते हैं प्रत्येक परिवार शोकर छाये नेमे आसे कारण है तो कारो बाबा मारा गयो कारो भाई बंदी हो सब मिलिए बदर छो तकोलजिकल डिजास्टर तब यही विपर्जय तेबारे भेजते जाए कारण यही पर हाथ धरे ही प्रतिशोध मरिया उठे और यही पर ओहूर युद्ध सूत्रपात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 তারা বহিশত্রুদের সাথে যোগাযোগ করা শুরু করল রসুল্লাহ সাল্লু আলি ওয়াকে গুপ্ত হত্যা করার চেষ্টা করল পরবর্তী পর্বে ইনশাল্লাহ এই বিষয় আলোচনা হবে বদরের ইমিডিয়েট রিয়াকশন হিসেবে কুরাইস্টার রসুল্লাহ সাল্লু আলিউসালামকে হত্যা করার চেষ্টা চালায় অমায়ার এবেন ওয়াহাব ছিল কুরাইস্টদের মধ্যে অন্যতম নিকৃষ্ট লোক একদিন সে সাফওয়ানবেন ওমাইয়ার সাথে কাবার পাশে বসেছিল এবং বলছিল যদি আমার এত ঋণ না থাকতো। जदिचा काच्चा देखाशुना करा ना हतो ताल निजे मुहम्मद के गुप्त हत्या करतम साफवान यथार सूझो नहीं बोल तुम्हें चिंता करो ना हमें आची जो तुम किये तुम्हार ऋण परशोध कर देव और तुम्हारे देखाशूना कर वाहवान सबसे परामर्श कर ठीक कर लो जे रसुल्ला आलिलम के हत्या करते मदीना जाए अमायर ताररबार ही विषर मध्य भलोक चुबिए विष माखिए निल তারপর সেটি নিয়ে মদিনায় গেল মদিনার রাস্তায় সে হাঁটছে পথের মধ্যে পড়ল একটি ছোটখাটো সমাবেশ সেখানে ওমার এবনুল খত্তা রাজিয়াল আনহু কিছু লোকের সাথে বদরযুদ্ধ নিয়ে গল্প করছিলেন মুসলিমদের মাঝে তখনও বদরের রেশ কাটেনি সবার মুখে বদর নিয়ে কথা যারা বদরে অংশ নেয়নি তারা আগ্রহ ভরে ওমারের মুখে বদরের কথা শুনছে ওমায়ের বিন ওয়াহাবকে দেখে উমার বলে উঠলেন আল্লাহর দুশ্মন উমায়ের বিন ওয়াহাব এই কুকুরটা ভালো কোনো উদ্দেশ্যে এখানে আসেনি অমারের ফিরাসা ছিল তিনি মানুষের চেহারা দেখেই তার ব্যাপারে অনেক কিছু ঠিক ঠিক ধারণা করতে পারতেন অমায়েরকে দেখামাত্র তিনি সেখান থেকে উঠে গিয়ে তাকে খপ করে ধরে ফেললেন আর তার তরবারি বের করে তার গলায় ঠেকালেন তারপর তাকে রসুল্লাহ সাল্লু আলি আসলামের কাছে নিয়ে গেলেন আর বললেন ইয়া আল্লাহ রসুল আল্লাহর এই শত্রু কোনো ভালো উদ্দেশ্যে এখানে আসেনি রসুলুল্লাহ সাল্লু আলিহ্লাম বললেন ওমার তাকে ছেড়ে দাও अभी देखी विषय अमाय रद्लाहू ता दिलेंदिल तरा जान अमाय रेबिन वाहब के चोखे चोे रखे और रसल्लाह के पहारा दिए रखे अमाय रबीन वाहब रसल्लाह के सम्भाषण शुभ सकाल रसल्लाह सल्लाह अलिस्सलम आल्ला कथार परिवर्ते एक उत्तम सम्भाषण शिखिए असलम आलैकुम वरहमतल्लामाय रेबिन व्व खूब बसिदिन आपनी सम्भाषण व्यवहार कर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 रसुल्लाह सल्लाहु आलिस्सलम अच्छा तुम्हें तरबाड़ी क्या बहन करो अमायर जवाब दिल ध्वस तरबाड़ी यही तरबाड़ी हम भलो किसी बने रसुल्लाह सल्लाहु आलिस्सलम थाल ना तुम्हें मिथ्यामें हत्या करते तुम्हें कारे साफवान साफ परामर्श करमी तक जो जदि तुम्हें दें जर्जरित ना होते जोर तुम्हाराच्चा के देखाशुना करते ना होत हत्या करते एरपर साफवान तुम्हें जदि तुम्हार किाशोध कर देव और आम्चा के देखाशना करपर तुम साफवान साधे मर्मे राजी हो तुम्हें बेपार्टी गोपन रखे एवं तुम्हें काउ के कथा जाना उमायर अबाक गल से दिखी अपनी अल्लाह रसूल और क्यों आर और साफवानर यथोपकथन आड़ी पे शुनि নিশ্চয়ই আল্লাহ আপনাকে এই কথোপকথনের কথা জানিয়ে দিয়েছেন রসুল বললেন তোমাদের এই ভাইকে তোমরা সাহায্য করো তাকে কোরআন শিক্ষা দাও এবং তার ছেলেকে মুক্ত করে দাও এভাবে অমায় রবিন ওয়াহাব মুসলিম হয়ে মক্কায় ফিরে গেলেন ওদিকে সাফওয়ান মক্কার লোকদের আশ্বস্ত করেছিলেন শীঘ্রই তোমরা এমন খবর শুনবে যা তোমাদেরকে বদরের দুঃখ ভুলিয়ে দেবে কিন্তু সাফওয়ানের আশায় গোড়ে ঠেলে দিয়ে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 বর্তমান সময়ে যখন কাফিররা মুসলিমদের চাইতে বেশি শক্তিশালী স্বাভাবিকভাবেই মুসলিমরা কাফিরদের অনুকরণে ব্যস্ত হয়ে পড়েছে কাফিরদের সভ্যতা তাদের আচার সংস্কৃতি মুসলিমরা গ্রহণ করে নিচ্ছে ওমায়ের যখন আল্লাহ রসুলসাল্লাহ আলি ওয়াসালামকে কুরাইশি কায়দায় সম্ভাণ জানালো তখন নবীজ সাল্লাহু আলি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়েছেন ইসলামের সম্বাসন সালাম দিয়ে শুধু তাই নয় তিনি এও বলেছেন এই সম্বাসন হচ্ছে জান্নাতিদের সম্ভাষণ ছোটোখাটো এই সমস্ত ব্যাপারে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 কোনোই কাজে আসবে না যদি না আমরা এর থেকে শিক্ষা লাভ করে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি তাই বদ সংক্রান্ত আলোচনা শেষ করার আগে কিছু শিক্ষা নিয়ে আলোচনা না করলেই নয় বদরযুদ্ধের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে বিজয় সৈন্য বা বাতাদের অস্ত্রশস্ত্র মাধ্যমে আসে না বরং আল্লাতালা এগুলোকে কাজে লাগানোর তৌফিক দেন এবং তিনিই বিজয় দান করেন दुनिया भी परिसंख्यन और तत्व उपा जदिनी एकम्र सत्य और वास्तवता हत तब बदरीजुद्धे मुस्लिम जयी हार को कारण छा क्राइस हरे जावारण छा कि ठीक उल्टोटा मुस्लिमरा क्राइस परल्ला तला दुनिया जिनिगुल्कि इच्छे अनुजय कार पक्ष क्या विपक्षे के लागान मानुष्टर हाथ क्षमता खुबी सीमित मानुष अस्त्र शस्त्र निर्माण कर मन अस्त्रता के विजय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 تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَآَوَاكُمْ وَأَيَّدَكُمْ بِنَصْرِهِ وَرَزَقَكُمْ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ شارن کرو جاخن تمرا شانخای چھلے کام اے زمین اے تمام در مونے کرو حتو تمرا तुम्हारा सर्वदाई भय थकते कख मानुषा तुम्हार चढ़ाव होतपरती तुम्हारे आश्रय दिए निज सहा द्वारा तुम्हारे शक्तिशाली करोम के, के, के पवित्र रिस्क दान जो सक्रिया आदाय करो सुरानफाल आया छब्बीस यही आयाते आल्ला तला मुसलिमें तर पूर्व अवस्थान मन करा छो संख्य कम निपीड़ित भीत सन्त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 পরে রসুল্লাহ সাল্লু আলহাম একটি কাঠের গড়িকে সত্যিকারের তরবারিতে পরিণত করেন কাফের নেতৃবৃন্দের মৃত্যু যুদ্ধের আগে রসল সাল্লু আলিহাস্লাম বলে রেখেছিলেন এই জায়গায় অমুক মারা যাবে ওই জায়গায় তমুক মারা যাবে তিনি যেসব জায়গায় যাদের মৃত্যু বলে হবে বলে দিয়েছিলেন ঠিক সে সে জায়গায় তাদের মৃত্যু হয় কাতারেবেন নোমান যুদ্ধে আঘাতপ্রাপ্ত হন তার একটি চোখ কোটর থেকে বের হয়ে ঝুলতে থাকে সাহবারা সেটা কেটে ফেলতে উত্তত হয়েছিলেন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 প্রতিটি ঘটনাই অলৌকিক কোরআন ছাড়াও রসুলুল্লা সাল্ল আলী ওয়াসালামের জীবনে অনেক মৌচিজা ছিল সেগুলো বেশিরভাগই ঘটেছিল জিহাদের সময়ে আল্লাহতাল বেশিরভাগ আউলিয়ার কারামত ঘটে জিহাদের সময়ে বদরের দ্বিতীয় শিক্ষা হলো আলওয়ালাওয়ালবার এই শিক্ষাটি মুসলিমরা আজ ফুলতে বসেছে আলওয়ালাওয়ালবারা মানে কি এর অর্থ হচ্ছে কারা মুসলিমদের আপন এবং কারা মুসলিমদের পর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 এবং তোমাকে হত্যা করতাম আবু বকর রাজেলা ও নিজ ছেলের সাথে যুদ্ধ করতে দ্বিধাবোধ করেননি কিন্তু ইমানের মূল্য রক্তের সম্পর্ক থেকেও দামি তাই তিনি নিজের ছেলেকে আল্লাহর জন্য হত্যা করতে চেয়েছিলেন ওয়ালা এবং বারার আরও একটি চমৎকার উদাহরণ শিখি মুসআ এবং এবং ওমায় রাজেলা আহুর কাছ থেকে তার ভাই বদরযুদ্ধে মুশ্রিদদের পক্ষে যুদ্ধ করেছিল এবং যুদ্ধবন্দী হয়েছিল যখন তাকে বেঁধে রাখা হয় তখন মুসআ বললেন তার হাত ভালো করে বাঁধো দড়ির বাঁধন শক্ত করো তার মা বেশ ধনী তিনি তার ছেলের মুক্তির জন্য মুক্তিপণ দেবেন বন্দি ভাই আবু আজিজের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মুস্তাব আনসারদেরকে এই কথাগুলো বললেন আবু আজিজ অবাক হয়ে গেল এই ভেবে যে কিভাবে একজন মানুষ তার ভাইকে শক্ত করে বাঁধা আর মুক্তিপণ চাওয়ার কথা বলতে পারে আবু আজিজ বলল ভাই তুমি আমার সাথে এমন আচরণ করলে মুসআ বললেন ভাই হিসেবে সে তোমার থেকে আমার কাছে বেশি আপন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 जरा बदर जुद्ध का मुस्लिम लक्ष्य कर एक तीर छोड़ें दरबारि चाली क्या आल्ला তু নয় সুফ বিনশ্রী ওরজ কুম ও লালকুর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 নিশ্চয় যারা নিজেদের উপর জুলুম করেছিল ফেরেস তারা তাদের জান কবজ করার সময় বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে এই ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম ফেরেশ তারা বলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে সুতরাং এদের বাসস্থান হল জাহান্নাম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 इबेर आब्बास यत बेपारे मंत्य कर मुशरिक् संख्या बृद्धिर उद्देश्य तरह कि मुस्लिम बदरे जोग दिए ते क्यों निहत हो मुस्लिम दे छोड़ा ती क्यों निहत हो मुस्लिम तरबईते तल्ला सुरानिसार ये आयत नाजिल कर आयते मक्काय पड़े थका सब नाम काजते मुस्लिम कथा बच्चे तर इसलम तर को आसें मुस्लिम हवा सत्तेव ताग्य जुटे जहान नाम आगुन क्या ना तिजरत करी तृत्य शिक्षाटी हे आल्लर कासुल्ला अलहसलम सेंा बाहन के प्रस्तुत कर प्रशिक्षण दिए प्रयोजन दिक्कना दान करुदर जो कौशलगत विवेचन सब चे भान निवाचन कर सारीबद्ध दाँड़ कर परिये आल्ला दुआ करलेंटाई हलताुल তাওয়াকুলের অর্থ হলো দুনিয়াবি সকল উপায়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া এবং আল্লাহ জালের উপর ভরসা করা রসুল্লাহ সাল্লু আলিয়াস্লাম তার সাধ্যমতো সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন এরপর তিনি আল্লাহ আজ্জ আজ্ঞালের কাছে দোয়া করা আরম্ভ করেছিলেন একবার কিছু লোক অলসভাবে হাঁটছিল আর এমন ভাব করছিল যেন তারা জুহুদ করছে অমর আব্দুল খাতার রাজিল্লা আহ জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা বলল আমরা মোতাবক লুন আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে তাদেরকে বলা হয় মোতাবক লুন অমর রাজিল্লাহ এগিয়ে গিয়ে তাদেরকে লাঠি দিয়ে পিটুনি দিয়ে বললেন তোমরা কি জানো না যে আকাশ থেকে স্বর্ণ ও রূপার বৃষ্টিবর্ষণ হয় না যাও তোমরা কাজ করতে শেখো রসুল্লাসাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াকুল করো তাহলে আল্লাহ তোমাদের পাখির মতো রিজিক প্রদান করবেন তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং বিকেলে ভরপেটে বাড়ি ফিরে। পাখিরা বাসায় বসে থাকে না তারা কাজ করতে বেরিয়ে যায় আর খাবার খুঁজে নেয়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 दूटी एके अपरू सम्पर्क युक्त आल्ला तला चाहत केवल फेरेस्तर मध्यमे मुश्रिक बाहर पर क्या आल्ला रीति नये आल्ला तला देखते चान कहर आंतरिक भाव युद्ध करते चाय कष्ट करते चाय सहा कर कारो मुखे चामच तुले दिए खाइए देर मत नये अनेक मुस्लिम प्रश्न कर आल्ला क्यों सहा करा उत्तर हम বান্দার পক্ষ থেকে যথাযথ প্রচেষ্টার অভাব একজন ইমানদার যখন তার সাধ্যমতো চেষ্টা করে তখন আল্লাহতালা তাকে সাহায্য করেন মারিয়াম আলাইসালাম যখন মাত্র শিশু সন্তান প্রসব করেছেন তখন আল্লাহ তাকে বলেছিলেন যে তিনি যাতে খেজুরের গাছের কাণ্ড ধরে নাড়া দেন একজন প্রসূতি মা সন্তান প্রসবের পর প্রচণ্ড দুর্বল থাকে তার জন্য খেজুর গাছের কাণ্ড ধরে ঝাঁকি দেওয়া রীতিমতো অসম্ভব এরপরেও আল্লাতালা মারিয়ামকে তাই করতে বলেছেন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 কিন্তু বিষয়টা এখানে শেষ নয় তাত্ত্বিকভাবে ইসলাম সত্য হলেও দুনিয়ার বুকে কি আজকে ইসলাম বিজয়ী দুনিয়ার বুকে কি আল্লাহর দিনের সার্বভৌমত্ব আছে নাকি মানুষের বানানো আইনের কোনো সন্দেহ নেই মুসলিমরা সঠিক আকিদা বিশ্বাসের অনুসারী হওয়া সত্ত্বেও আজকে পরাজিত কারণ সত্যকে বিজয়ী করার জন্য তাদের পক্ষ থেকে যথেষ্ট পরিশ্রম নেই আল্লাতালা বদরযুদ্ধ প্রসঙ্গে বলেছেন তিনি এই যুদ্ধ চেয়েছেন কারণ তিনি চান সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে আর মিথ্যাকে চিহ্নিত করতে কাজে দিন ইসলাম সত্য হওয়া আর সত্য হিসেবে বিজয় হওয়া দুটো এক নয় মুসলিমদের শুধু দিনের সত্যতা তাত্ত্বিক প্রমাণ নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না এই সত্যকে বাস্তব রূপ দিতে হবে পঞ্চম শিক্ষা ইসলামের স্বজন নেই। বদরের বদরযুদ্ধে রসুল্লাহ সাল্লু আলি ওয়সালামের চাচা আল আব্বাস বন্দী হয়েছিলেন কারণ তিনি মুস্রিক বাহিনীর সাথে যুদ্ধ করতে এসেছিলেন এবং এই কারণে তার কাছ থেকে মুক্তিপন চাওয়া হয় যা একটু আগেই আমরা আলোচনা করেছি কিন্তু আনসাররা আল আব্বাসের কাছ থেকে মুক্তিপন চাইতে অস্বস্তিবোধ করেছিলেন যেহেতু আল আব্বাস ছিলেন রসুল্লাহর চাচা তাই তারা তাকে ছেড়ে দিতে চাচ্ছিলেন তারা রসুল্লাহ সাল্লু আলী আসসালামকে বললেন ইয়া রসুল্লাহ আব্বাস তো আমাদের ভাগ্নে হয় ওর মুক্তিপণটা কি মাফ করে দেওয়া যায় তারা এমনভাবে বিষয়টা উপস্থাপন করেছিলেন যে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 আর উসমান তখন তার কবরে মাটি দিচ্ছেন বদরের বিজয় সকল মুসলিমদের জন্য একটি আনন্দের ঘটনা এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামের জন্য এই বিজয় ছিল সব বেশি আনন্দের কিন্তু ঠিক সেই তার কন্যা রুকাইয়াকে আল্লাহ তালা নিজের কাছে তুলে নিয়েছেন দুনিয়ার বাস্তবতাটা এমনই এখানে কোনো সুখ আর আনন্দই পরিপূর্ণ নয় আজকের পর্ব আমরা এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে শুরু করবো অথবা ফেসবুক পেজ ডাব্লিউডুক ডট কম স্ল্যাশ রেঞ্জ অবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব raindropsmedia.org2015